আবু হুরাইরা হদ্াহতালন হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম হুনায়ন যুদ্ধে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন তখন তিনি বললেন আমরা আগামী করল খায়েফে বনি কেনানায় অবতরণ করব ইনশাআল্লাহ যেখানে কুরাইশাহ সকলে কুফর ও সিরকের উপর থাকার শপথ করেছিল